বাংলা মানবতা সমাধান আসসালামুকরকম শ্রোতা এবং দর্শক মনডুল হাজ্যের উপরে ইতিপূর্বে আমি দুটো আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এখন আমি আপনাদের সম্মুখে হাজ্যের প্রকার ভেদ নিয়ে আলোচনা করব। মেয়ে কাত থেকে যখন হেরাম আপনারা করবেন বা আমরা করব। তখন হাজ্যের নিয়ত হবে যে আমরা কোন হজ করছি হজ সাধারণত তিনভাবে করা যেতে পারে হাজ্যে ইফরাত হাজ্যে কেরান হাজ যেতামাত্র এফরাদ হল হাজি যিনি হজ করবেন তিনি শুধুমাত্র হজের নিয়ত করবেন তার সাথে অমরান নিয়ত করবেন না আর কেরান হল যিনি এহরাম করবেন এহরাম করার সময় ওমরা এবং হজ দুটির নিয়ত একসাথে করবেন অর্থাৎ অমরা এবং হজ দুটাকে একসাথে মিলিয়ে দেওয়ার নাম হলো কেরান আরেকটি হলো তামাত্ম হলো ওমরা এবং হজ দুটোরই নিয়ত করবেন কিন্তু ওমরা এবং হজের মাঝখানে তারা এহারাম খুলে ফেলবেন আমি আবার বলছি হজ এ ফ্রাদ হলো মাত্র শুধুমাত্র হজের নিয়ত করা সরাসরি হজ কারেন হল যিনি ওমরা এবং হজ দুটোকে একত্রিত করার নিয়ত করেন মাঝখানে তারা হালাল হন না এবং ওমরার পরে তারা এহরাম অবস্থাতেই থেকে যান তাদের জন্য কোরবানির জানোয়ার সাথে নিয়ে যেতে হবে বা থাকতে হবে আর তামাত্ম হলো যাদের কাছে কোরবানির জানোয়ার সাধারণত থাকে না বা যারা এমনিতে নিয়ত করেন যে আমি তামাত্ম করব অর্থাৎ অমরান নিয়ত করে গেলেন ওমরা করে পবিত্র হয়ে তারপরে আবার আট তারিখে তারা আবার এহরাম করে হজ্যের দিকে রওনা করবেন সওয়াল মাস কিংবা দুলকাত মাসে বেরুতে হবে সওয়ালের আগে বেরোয়া যাবে না নবী সাল্ল আল্লাহ মাসের শেষ দশকে বেরিয়েছিলেন তিনিান হজ অর্থাৎ তার বিস্তারিত বিবরণ হলো এই ধরনের এহরাম করা হলো যথাযথ জায়গা থেকে মক্কায় গেলেন মক্কায় যাওয়ার পরে তালবিহা মক্কায় যাওয়ার সাথে সাথে বন্ধ করে দিতে কারের কাছে গিয়ে তালবিয়া বন্ধ করে দিতে হবে এবং আমি আগে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে নিচ্ছি তারপরে বিস্তারিত বিবরণ দেব কারোয় করতে হবে ঘরে কারোয় করে সাফা মারোয়া সাই করতে হবে সাফা মারোয়া সাই করার পরে তারা এহেরাম অবস্থাতেই থেকে যাবেন এহেরাম খুলবেন না ওই অবস্থাতে থেকে যাবেন আট তারিখে ইয়মত তারাতে যেদিন মিনার দিকে রওনা করবেন যে যেখানে আছেন ওই এহরাম অবস্থায় ওখান থেকে মিনার দিকে রওনা হয়ে যাবেন তারপরে বাকি হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এবং পৌঁছে যান তাহলেও মুফরেদ হজের হজ হলো কিংবা তোয়াফে কুদুম করলেন সাফা সাই করলেন তারপরে আপনি হজে চলে গেলেন হজের অনুষ্ঠানতা পালন করলেন কিন্তু মুফরেদ হজের জন্য কোনো ধরনের জবাই করা বা হাদি দেওয়া বা কোরবানি যেটাকে বলি সেটা অফ হজর করতে হবে না কিন্তু কারেন্ট যিনি হবেন তার জন্য কোরবানি লাজেম এবং জরুরি তাকে সেটা করতেই হবে তামাত্ম হজ হলেই যারা নিয়ত করে বেরলেন এবং কাবার ঘরের কাছে গেলেন তালমিয়া বন্ধ করে দিলেন কাবার ঘরের তোয়াফ করলেন তারপরে সাফা মারোয়ার সাই করলেন ওমরা শেষ হয়ে গেল চুল ছেঁটে ফেললেন চেসে ফেললে পরে আবার হজ শেষে পরে চাষার মধ্যে চুল থাকে না এই জন্য যারা এই তামাত্ম হজ করবেন তারা সাফা মারোয়ার সাইর পরে চুলটা ছেটে ফেলবেন যাতে পরবর্তীতে আবার চুলটা চাস্তে বা মাথা মুন্ডন করতে মাথার মতো চুল অবশিষ্ট থাকে তাহলে ভালো হবে এই অমরার পরে সাফা মারোয়ার সাইর পরে তারা চুল কেটে ফেলবেন এ হ্যারাম খুলে ফেলবেন এমনকি এমত অবস্থায় স্ত্রীর সাথে মিলাও বৈধ রয়েছে এবং এই অবস্থায় আপনি স্বাভাবিক জীবন জীবনযাপন করবেন তারপরে যখন আট তারিখ এসে যাবে এমত্যা রইয়া সেই দিন আপনারা রওনা করে আবার হেরাম করবেন যেখানে আছেন সেখান থেকেই হেরাম করবেন আপনাদেরকে কাবার ঘরে নতুন করে আসার কোনো প্রয়োজন পড়বে না যেখানে আছেন সেখান থেকেই আপনারা হেরাম করে আট তারিখে মিনার দিকে আপনারা রওনা হয়ে যাবেন এবং হজের বাকি আনুষ্ঠানিকতাগুলো শেষ করবেন শেষ করার পরে শুধুমাত্র কাবার ঘরের তোয়াফি যথেষ্ট হবে না তাদেরকে আরেকটা সাই করতে হবে অর্থাৎ মুফরেদ যিনি এফরাদ হজ করবেন তার জন্য এবং কেরান হজ যিনি করবেন তার জন্য কিন্তু যারা তামাত্ম হজ করবেন তাদের দ্বিতীয়বার সাফা মারোয়ার সাই করতে হবে এই হলো প্রথম বিধান হজে ফরাদ হজ্ কেরান এবং হজে তামাত্মর সাধারণ একটা কমন বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমরা বিস্তারিত বিবরণের দিকে আসছি আপনার রওনা হলেন তালবিআ করলেন কোনো নিষিদ্ধ কিছু করবেন না রাস্তায় এহরাম করার সাথে আমার মনে হয় আমি যদি নিষিদ্ধ কি কী সেই একটা আলাদা বিবরণ দিই তাহলে অত্যন্ত ভালো হবে আমি বিস্তারিত বিবরণটা তুলে ধরে পরে নিষিদ্ধগুলোর একটি লিস্ট আপনাদের কাছে তুলে ধরব রনা করলেন লব্বাইক আল্লাহম লাব্বাইক বলতে বলতে কাবার ঘরের পর্যন্ত গেলেন সেখানে গিয়ে তালবি বন্ধ করে দিবেন কাবার ঘরের কাছে গিয়ে আল্লাভ আল্লাহ আল্লাভ বলবেন না প্রথম আপনি শুরু করবেন হাজরা আসওয়াদ থেকে দক্ষিণ পূর্ব কোনায় ওইখানে হাজির আসওয়াদ অর্থাৎ কালো পাথর একটি কাবার ঘরের ওই কোন আটানো আছে সেখানে সংযুক্ত করা আছে সেইখানে চুমা দিবেন যদি পারেন চুমা দেওয়া সুন্দর সেটা করবেন না হয় হাত দিয়ে স্পর্শ করে হাত চুমা দিবেন। না হলে কাঠি স্পর্শ করবেন কাঠি দিয়ে যদি স্পর্শ করতে না পারেন তাহলে হাত দিয়ে ইসারা দিবেন কিন্তু ইশারা করা হাত চুমা দিবেন না আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি হাজি ভাইদের অনেকে হুমড়ি খেয়ে পড়েন ওখানে গিয়ে একজন একজন উপর পড়ে যান অনেক একেবারে অনিষ্ট হয়ে যায় মানুষ নিজে কষ্ট পায় অপরকে কষ্ট দেয় কেউ কেউ হয়তো পায়ের নিচে পিষ্ট হয় একটি মাত্র সুন্দর পিষ্ট হওয়া বা অপরকে পৃষ্ট করা এগুলা কোনোটাই উচিত নয় স্বাভাবিকভাবে যদি চুমা দিতে পারেন দিবেন না হলে স্পর্শ করে হাত চুমা দিবেন না হলে কাঠি দিয়ে স্পর্শ করবেন না হলে স্পর্শ করবেন ঠিক ওই কোনো শুরু করবেন সময় আমরা যদি মনে করি কাবার ঘর ডান দিকে রেখে তো আফ শুরু করব। তাহলে সেটা কিন্তু ঠিক হবে না কাবার ঘরকে বাম দিকে রেখে আমাদের হাজর আসলাদের ওইখান থেকে তো করা শুরু করতে হবে যারা পুরুষ আছে তারা প্রথম ইজতেবা করব। ইজতেবা বলা হয় হেরামের যে চাদরটি আমার গায়ে আছে সেই চাদরটির অংশ বাম কাঁধের উপর থাকবে কিন্তু ডান অংশটা ডান কাঁধের এই বগলের নিচ দিয়ে দিয়ে উপর দিকে তুলব এটা নাম হলে আপনারা ভালো করে খেয়াল করে নিন যাতে ভুল না হয় চাদরটা গায়ের যে চাদরটা আছে সেটা বাম কাঁধের উপর ঠিকই থাকবে কিন্তু আরেকটা কোন যেটা সেটা ডান বগলের নিচ দিয়ে তারপরে বাম কাদের উপরে তুলে দেব ডান যে কাতটা আছে এটা থাকবে খোলা এটা না হলে ইজতেফা ইস্তিফা কিন্তু করবে মেয়েরা করবে না তাহলে মেয়েরা বে পর্দা হয়ে যাবে পুরুষেরা শুধুমাত্র ইস্তফা করবে মেয়েরা করবে না আর ইজতেফা শুধুমাত্র প্রথমবার তোয়াফের সময় পরবর্তী কোন তোয়াফের সময় আর ইস্তফা করতে হবে না এবং নবী সাল আলিস্লাম সহ যারা হজ করেছেন সেখান থেকে মাস আলা নেওয়া হয়েছে সব নবী সাল্লু আলিস্লাম বলেছেন শুধু আন্নি মানে শেখাকুমরাও যেভাবে জেনে নাও ইচ্ছা করেও ভুল করো না জেনেও ভুল করো না অনুমান করেও শরীয়তের মধ্যে কিছু করার প্রচেষ্টা চালিয়ে না শুধু আননি মানে আমার কাছ থেকে তোমরা হাজ্যের মাস আলা এবং মাসাইল শিখে নাও এবং দেখে নাও এবং সেভাবেই করো আল্লা নবী শুধুমাত্র প্রথমবার তোয়াফের সময় ইজতেফা করেছেন পরবর্তী কোনো তোয়াফে ডান কাত খোলা রাখা ইজতেফা করেননি নবী সাল্লা আলিয়াস্লাম রমাল করেছেন প্রথম তিন তোয়াফে প্রথম তোয়াফের সময় মাত্র তিন পাক দেওয়ার সময় একটা তোয়াফে সাতটা পাক দেওয়া রয়েছে সাতটা চক্র রয়েছে অর্থাৎ হাজরা সোয়াদ থেকে শুরু করলেন ঘুরে এসে আবার হাজরা সোয়াদ পর্যন্ত আসলেন একবার তো অফল সম্মানিত সারা বিশ্বের দর্শক এবং শ্রুতিমণ্ডলী আমরা এখন ছোট্ট একটি ব্রেক নিব ছোট্ট একটি ব্রেকের পরে আবার আমরা হজ্যের আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে ফিরে আসব সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন সালামু আলাইকুম রহমতুল্লা আমল করলেই সংরক্ষণের শর্ত হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় बुजुन से नीतिमला जार कारण सारा विश्व जनप्रिय उठे देखूमिक्ञान प्रति शनिवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतटदेश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 सुंदर एक विधान नए धंस जो अनिवार्य शेख सैफुद्दीन तूनार आलोक जीवन गढ़ारृथा अपन निर्वाचित किताब बुलुल माराम मीन आदिल्ला हकाम यमे दर्श हादीसा होकल के शार সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার হাজ্যের বাকি আলোচনা দেখে ফিরে আসছি হাজরা সোয়াদ থেকে আমরা তোয়াব শুরু করবো বাম দিক হয়ে ঘুরে যখন আমরা হাজরা সোয়াদ পর্যন্ত পৌঁছলাম এটা এক পাক বা এক চক্র বা একটা শত হলো আরবি ভাষা অনুযায়ী আবার যখন হাজরা আসওয়াদ থেকে বাম দিক দেখ ঘুরে আবার যখন হাজরা সোয়াদ পর্যন্ত এসে উপস্থিত হলাম তখন দুই চক্র বা দুই পাক বা দুই শাওত হলো এইভাবে তৃতীয় শাওথ চতুর্থ চক্র পঞ্চম চক্র ষষ্ঠ চক্র সপ্তম চক্র যখন শেষ হলো তখন আমার তাওয়াফ শেষ হলো অর্থাৎ সাত চক্রে একটি তাওয়াফ আমার শেষ হয়ে গেল আমি বলেছি বাম দিক দিয়ে করব যখন আমরা তাআফ করব তখন কিন্তু একটি জায়গা আমাদের লক্ষ্য করতে হবে সেটি হলো হাতিম বা হাজির স্মাইল যেটাকে বলা হয় একটু জায়গা কাবার ঘরের একপাশে একটু বেড়া দেওয়া আছে ঘেরাও করা আছে ওটা কিন্তু কাবার ঘরের অংশ ওর ভিতর দিয়ে তো কিন্তু যতটুকু আমাদের বেড়া দেওয়া আছে বা ঘেরাও দেওয়া আছে কাবার ঘরের এক পার্শে ভিতর দিয়ে তো করা যাবে না ওইটার বাহির দিয়ে আমাদের তো আফ করতে হবে ওটার নাম হাজ ইসমাইল বলা হয় এটার নাম হাতিমে বলা হয় ওটাকে কিন্তু চুমা দেওয়া যাবে না বা ওটার দিকে ইশারাও করা যাবে না আর রক্ত থেকে ওই কোণার থেকে হাজরা পর্যন্ত যখন যাব তখন আমরা একটি দোয়া পরবো সেটা হলো বিস্মা আল্লা ইংরেজিতেই চান উর্দু ভাষা বাসী আপনি উর্দু ভাষাতেই চান আরবি ভাষা বাসী আপনি আরবিতেই আপনি সেখানে কামনা করুন অসুবিধা নেই কিন্তু সকলে মিলে একটি গদ মুখস্ত করবেন আর ঘুরবেন মনে করবেন যে একত্রে এই দোয়া পড়ার মধ্যে বোধ হয় অনেক ফজিলত এটা না পড়লে বোধ আপনার কোনো সমস্যা হতে পারে হজের কোনো বিঘ্ন করতে পারে এটা আদৌ ঠিক নয় আপনারা স্বাভাবিকভাবে যে সকল দোয়াগুলা শূন্যত আছে সেই দোয়াগুলা পড়বেন এবং যা নাই তা নিয়ে এতটা এতমাম কোনো প্রয়োজন নেই এইভাবে সচ্চক্র তোয়ফটা হলো কিন্তু অনেকটা সালাতের মতো তোয়ফ যখন করবেন তখন অজু অবস্থায় করতে হবে অজু ছাড়া কেন্দ্র তোফ বৈধ হবে না কেননা শুরু করলেন আমার তো এই অসুস্থতা হয়ে গেছে এখন আমি কি করবো আল্লাহ নবী বললেন হ্যাঁ আল্লাহ আদম এটা তো আল্লাহ পাক আদমের প্রত্যেকটি নারী সন্তানের জন্য লিখে দিয়েছেন তাদের হতেই পারে এর জন্য তুমি বিনা করছো কিংবা অপবিত্র অবস্থায় হায় অবস্থায় মহিলারা কার করতে পারবে না আর তোয়াপ করা অবস্থায় যদি কারো অজু ছুটে যায় তাহলে তিনি অজু করে এসে আবার তোয়াপ শুরু করবেন যে সৌদ থেকে শুরু করেছিলেন অর্থাৎ তিন চক্রের পরে গেল তিনি আবার এই চতুর্থ চক্রে শুরু করে তো আপ করার সময় তোফ করলাম না পাঁচ তো আপ করলাম ভুলে যান তিনি তখন যেটা তার দৃঢ় মনে হবে ওইখান থেকে করবেন না হলে যেটা কম সেটা থেকে শুরু করবেন আখওয়াত আকাল আলো আখওয়াত আমরা বলে থাকেন কমটা হলো সুনিশ্চিত এবং অতি সতর্কতামূলক কাজ তিন তো আপ করবেন তিনবার রমাল করেছেন রমন হলো ছোট ছোট করে পা ফেলবেন কিন্তু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করুন। এবং শরীরে একটু লড়বে মাত্র তিনবার করবেন পরবর্তী চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই চারবার কিন্তু আপনার করবেন না আল্লাহ মানা হল কর্তব্য করতে হবে ইস্তি করবো তোয়াতবার অজু ছুটে গেলে আবার নতুন করে আমরা অজু করে নেব এইভাবে আমরা সাত চক্কর শেষ করলাম এবং হাতিমের বাহির দিয়ে আমরা তোয়াব ভিতরে না যারা তোয়ফ করার জায়গা ভিতরে না পান তারা অনেক দূর দেওয়া তো করতে পারবেন এখন তো মাশ আল্লাহ সৌদি সরকার তারা হজের জন্য অনেক সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন দূর দিয়ে ব্যবস্থা করে ব্যবস্থা করে দিয়েছেন ট্রলির ব্যবস্থা করে দিয়েছেন সেখানে অনেক লোকজন আসে অসুস্থ যারা তাদেরকে কাঁধে নিয়ে হজের ব্যবস্থা করা আছে ট্রলির উপর চড়িয়ে তারপরে তো আপ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে অনেক সুবিধা করে দেওয়া হয়েছে কাঁচ কাজ তো আফ করতে হবে এমন কথা নাই আপনি দূর দিয়েও তো অফ করতে পারেন হেটে করতে পারেন অসুস্থ হলে ট্রলিতে করতে পারেন যারা অসুস্থ আছেন করাতে পারেন। বাচ্চাদেরকে যদি হজে হজ নেওয়ান তাহলে বাচ্চাদেরকে নিয়ত নিয়ত করতে নিজেরা ছোট শিশু সেও হাজিরা যা করবে তাই করবে যদি ছেলে হয়ে থাকে হাজির যদি মেয়ে হয়ে থাকে ছোট্ট শিশু হাজিরা যা করেন তাই করবে তাকে তো অফ করাবেন তাও সেও পবিত্র থাকবে সেও হজের জন্য যা নিষিদ্ধ তা থেকে থাকার চেষ্টা করবে এবং তাকেও তো আপ করাবেনা আমি তোমার নিজের হজ করি নাই যে হজ আন্নাফেখ তুমি তোমার নিজের হস্ত আগে করো তারপরে বদলা হজ করো অন্যের পক্ষ হজ করা যাইস কিন্তু অন্যের পক্ষ থেকে বদলে হজ করতে গেলে আপনার নিজের হজটা আয় করে নিতে হবে বা অন্যকেদের যে হজ করাতে চান তাহলে তার নিজের হজ নিজে করে নিতে হবে তারপরে অপরের পক্ষ থেকে সে হজ করতে পারবে আর অপরের পক্ষ থেকে হজ করা জায়জের জন্য বহু দলের রয়েছে একজন সে বলতেছে যে আমার আব্বা অত্যন্ত বুড়ো মানুষ সে হজ করতে পারে নেই তার জন্য কি হজ করবো আল্লাহ নবী বললেন যে এটা তো আল্লাহর পক্ষ থেকে ঋণ ঋণ শোধ করবে না তুমি তার পক্ষ থেকে হজ করতে পারবে শুধু বদল হজের ব্যাপারে বহু দলের রয়েছে কিন্তু নিজের হজ আগে করে নিতে হবে কিংবা অপরকে দিয়ে করালে যিনি করবেন তার নিজের হজটা নিজে আগে করে নিতে হবে তারপর অন্য হজ কাজী ভাই আপনার একটু সতর্ক থাকবেন যিনি হজ করেন তিনি অপরের হজ করতে পারবেন না অনেক মহিলারা আবার মালের সমর্থ আছে নিজেই হজ করতে চলে আসেন বা নিষিদ্ধ জিনিসটা আপনি করলেন তবে ও আমারা বলেছেন যে মহিলারা সামর্থ্য হলে যদি মাহারাম ছাড়া হজে আসে হজটা তার হয়ে যাবে যদিও তার হজ্য রয়েছিল কিন্তু তিনি গুণাগার হবেন মাহারাম ছাড়া হজে আসার জন্য এই সকল দিকগুলা আমাদের অত্যন্ত দৃঢ় হবে আপনি এইভাবে তোয়াফ করলেন তারপরে আপনি মাকামে ইব্রাহিমের পিছনে সালাত আদায়ী করবেন ছিলেন দ্বিতীয় রাকাতে তিনি সুরা ফাতেহার সাথে পড়েছিলেন অর্থাৎ এখানে সুরা কা এবং সুরা এখলাসের সাথে দুই রাকাত সালাত আদায় করতে হবে মকামে ইব্রাহিমের পিছনে তারপরে জমজমের পানি পাল্ট করলেন নবী সালাম জমজমের পানি অত্যন্ত পবিত্র পানি অত্যন্ত মোবারক আল্লাহ বলে ওয়াশেফা ও সাকম এটা হলো যে খাদ্যের নিয়তে খাবে জমজমের পানি সেটা খাদ্য এবং এটা হলো রুগীর জন্য চিকিৎসা ঔষধ দিকে খাদ্য আরেক দিকে ঔষধ কাজেই নিয়ত করে খাবেন ইনশাআল্লাহ আপনার খাদ্যের কাজে হবে আপনার এখানে হয়ে যাবে ইনসা আল্লাহ দেখা গেছে আমাকে উপকারী জ্ঞান দান করো আল্লাহ তুমি আমাকে প্রশস্ত রে অর্থাৎ তুমি আমাকে বিস্তৃত এবং সহজ যে দান করো হালাল মুক্তিমের পানির নিজের কোনো ক্ষমতা নাই বলা হয়েছে আল্লাহ চাইতেছি কিন্তু আল্লাহর কাছে পানি পান করতে জমজমের কিন্তু চাচ্ছি আল্লাহর কাছে পানির কাছে না পানির কোনো ক্ষমতা নেই আল্লাহ আসালুকা না হয়তোবা উপর এখানে আমল হবে তারপরে অনেকেই এই জমজমের পানি আর কোন ফজিলত বোঝেন না অনেকে এটা নানান কিছু করেন অনেকে আবার দেশে নিয়ে যাইয়া এটা থেকে আবার ব্যবসা করেন এটার তাবার রোগ বিনিময় করে অনেক সেরেকি বেদাতি এটার উপর ভিত্তি করে তারা করে থাকেন এটা আপনারা করবেন না তারপর জমজমের পানি পান করার পরে নবী সাল্লা আবার ফিরে আসলেন হাজরা সৌঁদের দিকে সেখানে তিনি হাত দিয়ে চুমু দিয়ে আবার তিনি রওনা হলেন সাফা মারোয়ার দিকে সাফা মারওয়ার দিকে তিনি রওনা করলেন সাফা মারোয়ায় যখন তিনি গেলেন সাফা পর্বতে তিনি উঠলেন উঠার পরে তারপরে তিনি তিনি তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পরে তিনি সাফা পর্বত উঠে কেবলার দিকে আবার তিনি লক্ষ্য করে তিনি কিছু দোয়া পাঠ করলেন পরবর্তী আলোচনায় আমি সাফা মারোয়ার সাই কিভাবে হবে তার বিস্তারিত বিবরণ আপনাদের সম্মুখে উপস্থাপন করব সে আলোচনা দেখার জন্য এবং শোনার জন্য আপনাদের আহ্বান জানিয়ে আমি এই মুহূর্তে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি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 সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের রকম মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয় বাইরে যাওয়ার সুযোগ ইসলামের উপরে বিনসিদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় अनन्य गुणावल जान देखान माना दुनिया रात साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाइम टी